الحمد لله الذي <تصفيق> لا تراقبه عين ولا طالبه الجنون ولا يخفى الردبول ولا تغيره الحواط ولا يخشى الضواهر يعلم متافيل الجبال ومكائل البحار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 والصلاة والسلام على حبيبنا المصطفى الذي أعطاب كلك آدم عرفة شيء الشجاعة لو قلة إبراهيم لسان إسماعيل رضا إضحاق فتاة صالح حكمة نود بشرى ياكوب جمال يوسف صبر أيوب طعة يونس جهاد يوسف صوت داود حب دانيال وقار الرياض سهد إيسا قوة موسى حيبة سليمان وإلم الخدر صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما أعطاكم الرسول فاخذوا وما نهاكم عنه فانتهوا وقال جل جلاله لَقَدْ جَاءَكُمْ رَسُولٌ مِّنْ أَنْكُتِهُمْ عَزِيمٍ عَلَيْهِ مَا عَلِثُمْ حَرِيثٌ عَلَيْثٌ عَلَيْثٌ بِالْمُكْمِنِينَ رَؤُوبٌ رَحِيمٌ وقال جل جلاله محمد رسول الله والذين معه أشداء على الغباة رحماء بينهم تراهم ركأاً سجداً يبتغون قبلاً من الله ورضواناً وقال حبيب الرحمن صلى الله عليه وسلم ألا ألا ألا إِنَّ رَخَ الْإِسْلَامِ لَدَائِرًا فَدُورُوا مَعَ الْإِسْلَامِ هَيْتُ ذَا وقال رسول الله صلى الله عليه وسلم توبى توبى صبعة توبى لمن لم يروني ولكن اعمل به وقال رسول الله صلى الله عليه وسلم سيأتي على همة زمان জলসা উপস্থিত গুলামা ইসরাম দূর দূরান্তেছে আগত মুসলমান ভাইয়েরা যে পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ করতেছে পর্দার অংশ রে মা ওরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলামাত করলাম আশা রাখি একে সামনে রেখি কিছু কথা রাখব সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত আল্লাহ যেন আমাকে আপনাদেরকে সমগ্র মুসলমানকে সঠিক জিনিসের উপরে আমল করার তৌফিক দান করেন সত্য একটা প্রশ্ন আমি আপনাদের সামনে তুলে ধরব কোরআন হাদিস আলোকে এর জবাব তালাশ করব প্রশ্ন হইল আল্লাহর কাছে কে দামি আর কি দামি আল্লাহর কাছে কে দামি আর কি দামি প্রশ্ন যদি মনে না থাকে তাহলে আবার কথা বুঝে আসবে না জন্য সবার কাছে দরখাস্ত প্রশ্নটা মনে রাখলে কথা বুঝে আসবে আল্লাহর কাছে কে দামি এবং আল্লাহর কাছে কি দামি কে দামি মানুষের কাছে মানুষের দাম এটা কোন দাম না ঠিক না আজকে আছে কালকে নাই তো জঙ্গি মানুষ ফুলের মালা দিল আবার দাম শেষ হয়ে গেল তো আবার জুতার মালাও দিল মানুষের দেখার বিষয় যে মানুষকে আল্লাহ অস্তিত্বে নিয়ে আসছেন যে মানুষকে আল্লাহ রক্ষনা ব্যাখন করতেছেন যে মানুষকে আল্লাহ লালন পালন করতেছেন যে মানুষকে আল্লাহ পাক সদা সর্বদা খেয়াল রাখতেছেন কেননা দোস্ত আমরা আল্লাহর কাছ থেকে আসছি ঠিক না কে আমাদেরকে পয়দা করতে আল্লা আবার যাব কোথায় ওই লাই না তোর যাও আল্লাহ নিজেই বলবে তোমরা সব আমার কাছে আসবা কেউ নাই এরকম যে আমার কাছে আসবে না আমাকে যে মানে সেও আমার কাছে আসবে যে মানে না সেও আমার কাছে আসবে যে আমাকে স্বীকার করে সেও আসবে যে স্বীকার করে না সেও আসবে শুভ কাছে চলে যাবো আল্লাহ থেকে আসছি আবার আল্লাহর কাছে যাব। ওই জন্য আদম আলাহ ইসলাম বলতেছিলেন সুদিল উম্মা মোহাম্মাদ আলাইয়াদ চার জিনিস দ্বারা উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ করতে যে এখন ওই জন্য বলতেছি মেরে দু মেরে ভাইও মেরে আজিত না দূরের কথা না যে নিজেকে চিনে না সে পরে কখন হায় আল্লাহ এরকম রবি আমাদেরকে দিতেন নিধানের কাছে দৌড়াবে আমাদের আব্বাস নবী আল্লাহ জিজ্ঞেস করছে আপনাকে বিশাল ময়দানে বিশাল জনগোষ্ঠীর ভিতরে কোথায় পাবো পূজা তো বলতে আব্বাস শোনো তিন জায়গায় আমাকে তালাস করবে তিন জায়গার এক জায়গায় তুমি আমাকে পাবে আমি তিন জায়গায় দৌড় দিতে থাকবো দ্বিতীয় বিজ্ঞানের কাছে তিন জায়গায় দৌড় দিলে তুমি তিন জায়গায় তালাস করলে এক জায়গায় না এক জায়গায় আমাকে পাবে তুমি আমাকে হারাবে না হাউসিকালচারের কাছে দৌড় দিকে উন্নতি পাশে থাকবে ওই দিন সূর্য মাথার উপরে আসবে নয় কোটি তেরো লক্ষ মাইল দূরে শুধু এক মাইল মাথার উপরে থাকবে নয় লক্ষ নয় কোটি বাদ। বারো লক্ষ বাদ, নিরানব্বই হাজার বাঘ আবার নিরানব্বই শ শুধু এক মাইল মাথার উপরে সবাই উলঙ্গে কোনো কাপড় থাকবে না কাপড় থাকলে কিছু গরম বাঁচে সূর্যের তাপের থেকে নিজেকে বাঁচানো যায় মাথায় চিৎকার বাজিল হবে নিজি বলতে আমি মূর্ক দেখতেছি যিনি কালী ছিল কালী আল্লা সাথে কথা বলতেন ওনাকে লা আরো সে আমার কলি যা টুকরা বনকো চাইনা চাকে বাঁচান আমাকে বাঁচান তাল্লিম তাল্লিম আমার উপরে শান্তি নাজর করেন আমারে বাঁচায় ওই দিন মোহাম্মদ তিন জায়গায় দৌড়াইতে থাকে উম্মদ কিপাশিত কে আমতের মাঠে এজন্য জন্য পানি খাওয়ানোর জন্য দৌড়াবেন অপর নিদানের পাল্লায় দৌড়াবেন যে আমার পিঠে ঢুকলো না সামনে ঢুকলো যখন দেখবে যে পিছিয়ে ঢিকা যেতেছে সামনে ঝুঁকতেছে না তখন আল্লাহ নদীর উপরে কাজে ব্যবহার করবে না নিজের কাছে গচ্ছিত রাখবেন ওই উন্মতের আমল নামায় দিয়া সামনে ঝুকাইয়া দেবেন মেরে ভাইও কোন নদীর উন্মুখ নিতে জানলাম না উঠা দিয়েছেন ইমাম কর্তবী রহমতুল্লাহ রেওয়ায়ত করছে আবার কলসে রাতের পাশে দৌড়াবেন যে দেখবেন কিছু উন্মুখ করতে রাতের পয়সা গেছে আল্লাহ রসুল আবার আসতেনা কেননা আমাকে তো আল্লাহ হাবিবিতেন মন্তব্য বাড়াই দিতেন বাচ্চা মত দিতেন আমার মাখান তো আল্লাহ করে উঠেই দিতেন আল্লাহ তো বলি দিতেন মা সব মাপ আমার ব্যাপারে চিন্তা করো তোমার কাজে আসবে তোমার এই বেশি বেশি নবীর উপরে দূর করা চাই যেখান থেকে আমি বাহির ভাই গেছি ভাইও আমি আমার পুত্রের ছিল আমাকে আমরা আমাদের মাঝে দেওয়াল থাকত না তখন আমরা কাকে কাঠ মিলায়া মোহাম্মদুল রসুল সাল্লাম কে পাওয়ার জন্য ওনার আল্লাহ কে পাওয়ার জন্য ওনাকে খুশি করার জন্য ওনার আল্লাহকে খুশি করার জন্য আমরা দিতাম যেত ওনাকে পাওয়ার জন্য আমাদের গান যেত ওনার আল্লাহকে পাওয়ার জন্য আমাদের মাঝে দেওয়াল খাচ্ছোনা দেওয়াল মেরে ভাইও মেরে ভাইও দুধের ব্যাখা যে আপনাদেরকে কেমনে বোঝাবো আমার কাছে বাসা নাই আমরা জানি না জানি না উনি কি গুণা করবে আর উন্মতে মহান নদী কুঠি গুনা করবে কুঠি গুণা কুঠি কেন আকাশ পর্যন্ত গুণা করবে কেউ জানবে না রাত্রে করবে দিনে জানবে না দিনে করবে রাত্রে কেউ জানবে না জানে আমাদের গুণাটুক আল্লাহ খুঁজা দিচ্ছেন প্রকাশ করছেন না করলে সকালে দশটায় উঠা যেত আজ না বা কাদা ওকাদা অবুকে রাত্রের অন্ধকারে এই গুণা করছে তোমরা জেনারা কাজ দিনে করতো রাত্রে দরজায় লিপিবদ্ধ অবস্থায় হতো এরকম গুণা করতে এরকম এরকম এরকম বলবে উন্মতে মহাম্মদী রাত্রে গুণা করবে দিনে জানবে না দিনে করবে রাত্রে কেউ জানবে না আল্লাহ সাতটার তো শুধু উন্মত মহাম্মদীর জন্যই সাতটা আমাদের জন্য সাতটার আল্লাহ জন্য না দ্বিতীয় আমি একটা গুণা করছি আমার ইস্ত্রি এক দেশে আমি আরেক দেশে ঠিক না আজম আল ইসলাম এক দেশে আর হাওয়া আল ইসলাম লঙ্কায় হাওয়া আল ইসলাম চোখের পানি জড়াইতে জড়াইতে শেষ বলে উন্মত কুঠি গুনা করবে একদিনের ভিতরে কিন্তু তার স্তির থেকে করা হবে না বলে তৃতীয় তৃতীয় চুর্থ চতুর্থ চতুর্থ আমার যেই জায়গায় গুণা করছি আমার গুণার তবা ওই জায়গায় কবুল হয় নাই কানতে কানতে ওই জায়গায় বসার গুনা মাপও চাইতে হবে না খালি আকাশের দিকে তাকায় যদি বলে রপানা ও রব তা বলে এতটুকু যদি বলে মাপ চায় না কিন্তু শুধু বলতে রপ্তানা ও রব আমার বন্ধা জানল তার একজন প্রভু আছে আমি তোমার গুণা মাফ করা আল্লাহ রুতুল মারবা প্রতিদিন কয় ভাই তল্লা বলেন এই না মারবা যদিও সত্যি বলেন হাডিতে সত্তর বার হলো অনেক বেশি হাডিতে পার করি মানে অনেক বেশি করি তো মেরে রেত মেরে রেতো ওই আলার কাছে আমাদেরকে নিয়ে আসতেন আবার ওনার কাছে ফেরা যেতে হবে আর কে দামি দুনিয়াতে পাড়া তুই দামি হবে না মানুষ হিসাবে একটা দাম সারা দুনিয়ার মানুষের আছে সেই দাম কাফেরও আছে আমারও আছে কেননা মানুষ হিসাবে সৃষ্টি সেরা এটা কাফের বলতে পারবে আমিও বলতে পারবো ঠিক না কাফেরও শ্রেষ্ঠত্ব রাখে আমিওত্ব রাখি কিন্তু মেরে বেস্ট মেরে বাইদ মেরে আজিদ ইমাম রজালী রহমদ্দুল্লাহ ইলেকটন ইমাম রজালদুল্লাহ ইলেকটন কেটি জিনিসের সুক্রিয়া আদায় করা পর যে আইন পর যে বুঝেন গরিবের নামাজ যেরকম পরদ ছিল নামাজ যেরকম পরদরের নামাজ যেরকম পরদ পত্য নামাজ যেরকম পরদ হজ যেরকম পরদ রোজা যেরকম পরদ যাতায়াত যেরকম পরদ এরকমই পরদ বরং একচে উপরের পরদ হলো তিন জিনিসের সুপ্রিয়া আদায় করা এক নম্বর হলো আল্লাহ মানুষ হিসাবে দুনিয়াতে পা রাখার চৌকু দিতেন মুসলমানের মোহাম্মদুল রসুল্লাহ সব দুনিয়া হাজার পতনদীর চোখের পানি সরতে দুনিয়ায় কোন কিতাব আসে নাই কোন তহিবা আসে নাই কোন উন্মত আসে নাই কোন নবী আসে নাই সমস্ত উন্মতের আর নদীর মুখের ভিতরে এই উন্মতের চর্চা সর্বপ্রথম ছিল এই উন্নতের পরিচয় সবাই সামনে ছিল এই উন্মতের প্রতিরোধ সবার সামনে ছিল জয় কারণে বেড়ে রয়েত তুমি এই উম্বত দেখার ক্ষমতা রাখো না তুমি অনেক আগে চলে আস ককালে আসনে এক আওয়াজ আমাকে শোনা দেন তো আল্লাহ একটু সবর করো চাপ দিতে দেরি আমরা জবাব দিতে দেরি হয় না আপনিও জবাব দিচ্ছেন আমিও জবাব দিচ্ছি এই মতো জবাব দিতে যাবো সকাল পর্যন্ত যে আসবে আলেন গৌস জবাব দিতে গরিব জবাব দিতে সমস্ত উন্নতের নারীও জবাব দিতে পুরুষ ও জবাব দিতে শিক্ষিত ব্যবসায়ী শাসক শাসিত সমগ্র উন্নতের এতদিন ধরে আপনার কথা শুনতেছি মা স্বামী টু আফসা নামিন হুক মা সামি তু সৌতান আফসানামিন হুক একটি সুন্দর আওয়াজ আমি কখনো শুনি নাই আল্লা বলে মুসা মুখ নাই যখন তো ঠিক আছে আমার ঘরে যাবে যখনই এহরাম করবে আর এহরামের নিস করবে আমি সবার জন্য জরুরি করলাম সর্বপ্রথম শব্দ মুগ্ধি এইটা বাতিল করতে হবে যেটা এই কুমত বাহির করবে সেটা হাজিরা এহরাম বান্ডা সর্বপ্রথম মুবধি আছে শব্দ বাহির করে সেটা হল লেবদাইপদাই এই লাই ওই লব ঠিকা আসছে এটা নতুন লব লালাইত ছিল উঠা দেখেন দামিয়া লাল ইসালাম এক নবী ছিলেন ইরাকের ভিতরে আসছিলেন ইরাকে ইরাকের ঐতিহাসিক নাগ হইল তুস্তার তুস্তার বৃষ্টি চলে আসত যখন দুর্ভিক্ষ দেখা দিত ওনার তাবুত বাইরে ময়দানে রেখা দিত তো দুর্ভিক্ষ দূর হয়ে যেত উনি আল্লাহ আমি উন্নত হইতে চাই না চাই না আমি চাই কি বল আমি চাই আমার লাশ যেন সুরক্ষিত থাকে আমার লাশ যেন সুরক্ষিত থাকে সুরক্ষিত থাকে আর উন্নতি মুহাম্মদি যখন আসবে তো আমার তো দাসন কাফনের জরুরত তো আমার দাসন কাফন যেন আমার উন্নত না করে বরং আমার শরীর যেন সুরক্ষিত থাকে তো আমি আছে একদিন সুসংবাদ জিতেন তা তুস্তা তুস্তক একদিন তুস্ত স্বাধীন হবে সাতা জিতুন দানিয়াল তোমরা ওইখানে দানিয়ালামকে পাবে তো যেদিন বিরাট স্বাধীন হয় আবু মুহালাভে সবাই সবাই শুনেছিল আমি কোথায় রাত প্রাসবু কফিন রাখা কঠিন নিচে খুনখুনে ঘুরা বসা আমি জিজ্ঞেস করলাম লিমানি তাবুজ এই তাবুদ কার বিরুদ্ধ বললো লিদানিয়াল দানিয়াল আলাই আমি খুব খুশি হইলাম নামাইলাম করলাম তো দেখলাম যে সব ঠিক কিন্তু গুরুর দুই থেকে তিনটা চুলু ছে আর কিছু যেরকমটা এরকম রাখা আমি ওমর রবি তালে চিঠি রাখলাম যে অজাতা তা নিয়ে কি করব। তো ওমর রবিআলা তালু চিঠি জবাব পাঠাইলেন এক রেওয়ায়াতে আছে চারটা কবর আরেক রেবায়াতে আছে বার পনেরোটা কবর যে খোদাই করো দাপন করবরের ভিতরে এক খবরে দাপন করা সমান করা রহমতুল্লাহ একজন তিন জিনিসের সুক্রিয়া আদায় করা তরুণ আমি মানুষ না সৃষ্টির মুকুর শ্রেষ্ঠত্ব তার মাথায় আমার মাথায় ঠিক আল্লাহ আমাদের শ্রেষ্ঠ করে চার প্রথম খাইছেন বলতে তারপরে আস্তানি থাকবি সবচেয়ে সুন্দর আমি মানুষকে বানাই একটু সুন্দর আর কেউ নাই মানুষ মানুষ মানুষ কেননা মানুষ সবচেয়ে দামি কেন সবচেয়ে দামি সমগ্র কৃষ্টি আল্লাহর হুকুমের চাদর লাগছে আল্লাহর হুকুমের চাদর লাগে নাই মানুষের উপরে আল্লাহর কুদরতি হাত লাগছে তুমি হুকুমের তৈরি না যে তুমি বড় দামি ঠিক কিন্তু তুমি হাতের তৈরি না হুকুমের তৈরি মেজাইল আপনি বড় দামি হুকুমের তৈরি ইব্রিল আপনি বড় দামি হুকুমের তৈরি আজরাইল আপনি দামি আপনি হুকুমের তৈরি আমি আস তোমরা দামি তোমরা হুকুমের তৈরি ও আড়াস তুমি দামি তুমি হুকুমের তৈরি ও কর্তৃ তুমি দামি তুমি হুকুমের তৈরি আর সবচেয়ে দামি মানুষ কেন মানুষ হুকুমের তৈরি না মানুষ কুদরতি হাতের ছোয়া তৈরি হুকুম দিয়ে আমাদেরকে পয়দা করেন না আমাদেরকে কুদরতি হাত দিয়ে পয়দা করতেন এই জন্য হাতের ছোয়া যদি না রাখত তো নিকৃষ্ট পানীয় তো সুন্দর হয়ে বাতিল না হুকুমের তৈরি সব মানুষ আল্লাহ আঠারো হাজার মসলু কাঠ নয় আঠারো হাজার কিন্তু কারোর ভিতরে আল্লাহর প্রতিনিধি হওয়ার কোন যুদ্ধতা রাখে নাই আল্লাহ কোন যুদ্ধতা রাখে নাই কো মানুষ তুমি কে কেউ হও না কেনিফা পর্যন্ত আমার কথা অন্যদিকে নিয়ে না আমি আপনাদেরকে বুঝেইতে চেয়েছি আমাকে সস্ত মনে করেন দুসম মনে করেন না আমি আপনার ব্রেনকে খুলতে কেছে আমরা খি পাম্পলি পামি পাম রা চুপ্রতা ফেরেস্টার ভিতরে রাখেন না খেলাপথে ফেরেস্টা নূরের তৈরি বড়ো দামি দুই পুল ফেরেস্টা কালনা দিচ্ছেন কোন সৃষ্টিকে দেন নাই ল আমার আহ নূর দিয়া পয়দা করছেন মুরটা সৎকারীন মোকালিমাগল দুই জিনিসের রূপ ধারণ করতে পারে না সুর আর কুকুরের ব্যতীত সমস্ত যোগ্যতা রাখেন নাই আর নির্বাচনও করেন নাই অবিলম্বন করিয়ার মানুষ তুমি কালো হও না কেন তুমি অশিক্ষিত হও না কেন তুমি জ্ঞান হও না কেন তোমার কোনো যোগ্যতা দুনিয়ার মানুষ না যেন কেন আল্লাহ তোমার টুক তাকে জানে আল্লাহ তোমাকে তার খেলাপথের জন্য নির্বাচিত খলিফা আমরা আল্লাহর খলিফা আল্লাহ আমাদেরকে খেলা করতেছেন তিনি জয়কে খালিফা আল্লাহ আমাদেরকে খেলা করতেছেন মহাকে খেলা করতেছে আল্লাহ আমি মাঝে বলি যদিও হাস্যকর ব্যাপার আমি চিঠান গেতেছিলাম পাঁচ ছজন লোক বসা ছিল আমার পান খাওয়া ওনার কাছে গল্প গাড়ি এসি গাড়ি দামি গাড়িতে ভালো লাগে না উনি আমাকে পরিচয় করাইজনে ওনাকে ছিলেন আমি তো বললাম ওনারে চিনা না। তো হলো অমক দুই আমি করলাম এটা আপনি আমার চিনেন কারণ আপনারা তো চিনি না আমি তো আমি তো বললাম নবী দাদা দাদা বলো না নদী দাদা বলো আরে বলেন না আপনারা সবই নবীর দাদা আদোবার স্থান নবী ছিল আমরা নবীর আদোবার স্থানের সন্তান আমরা আপনার জন্য তাহলে আমরা সবাই চিনি নবীর দাদা নবীর আমাদের স্বামী ভিন্ন আমাদের বর্জ্যই ভিন্ন তো যেটা বলতে ছিলাম মেরে ধরতো থেকে জানির কথা কোন দিকে বাড়ি গেল মেরে দত্তের ভাইও মেরে আজিজ কারণের জন্য কাউকে না জিমরি কেউ না ইসলামের কেউ না আরেস কেউ না প্রথম আকার তারা না যারা আরেস্টের নিচে বিচরণ করে এদেরকেও না আল্লাহ আমাদের ভিতরে চুপ্রদা দেখছেন আমাদের আল্লাহ পথ খেলাফতের জন্য নির্বাচিত করছেন আমরা সবাই আল্লাহর খলিফা যদি কত খায় বলি পুনর কোরআন আল্লাহ নিজের খলিফা তোমরা আমার খলিফা তৃতীয় কারণ তৃতীয় আল্লাহ এক জিনিস আমাদের কাছে রাখছিল যে জিনিস আল্লাহ আকাশের কাছে রাখছিল আকাশ বলে বলতে শখ না আমার অস্তিত্ব শেষ হয়ে যাবে পাহাড়ের কাছে পাহাড় সমস্ত বহন করার ক্ষমতা রাখে নাই সবাই বলতে আর না আমি এর কারণে আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে আল্লাহ ওই জিনিস উঠাইয়া আমাদের মাথায় যদিও নাকি আউ্লা আমাদের তুষ্টি আর পুরন বুড়ালিতে কোন কৃষ্টি চাল্লা এই কথা বলেন না নিম্মা ইম্মি চা পয়দা করছি কিন্তু মানুষের ব্যাপারে আল্লাহ ঘোষণা দিচ্ছেন মিন্মা ইম্মা হিম তোমাকে আমি নির্দিষ্ট জিনিসের থেকে পয়দা করছি কোন সৃষ্টির ব্যাপারে আল্লাহ এটা বলেন নাই হলি ভাই পা কিন্তু মানুষের ব্যাপারে আল্লাহ বলতেন কুলিকাল ইনসান কোনটা বলেন নাই মানুষের আপারে আল্লাহ বলতে হাজুয়া কোন সৃষ্টির ব্যাপারে আল্লাহ বলেন নাই মানুষের ব্যাপারে আল্লাহ বলতে চাহুলা সমস্ত মানুষের তারপরও মেরে দোষ মেরে ভাইও মেরে আজ মেরে দুঃস্থ মানুষকে শ্রেষ্ঠত্ব দিতে যায়। শ্রেষ্ঠত্ব সৃষ্টি উপরে দিতে প্রথম কারণের অশিক্ষিত গ্রাম্য হোক তার শহরের হোক সমাজপতি হোক তার সমাজের গতীর হোক প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ ফলিফা হিসাবে নির্বাচিত করছে মানুষের কোন সৃষ্টির আমালত রাখার যোগ্য মনে করেন নাই ওই কোন আমার যোগ্যতা অর্জন করতে পারেন নাই আউ য মনে করেন নাই তাদের যোগ্যতা ছিল না আমরা যার কাছে আল্লাহ এই আমালত থেকে যার মাথায় রেখা এই জন্য ব্যস্ত আমার কথার কাছে আমি চলে আছি আর কি দামি কাছে তিন দাম দিন কি দামি আমানতের আমানতাবি কতামিন ইদামি আমি এটার ভিতরে যেতেছি তারপরে যেমন কেদামি প্রথম আল্লাহর কাছে দিন দামি দিন এই জন্য আল্লাহ দিনের জন্য সবাইকে খাপাইতেছেন এরকম খাপান খাঁপাইতেছেন এরকম লাগান লাগাইতেছেন সেগা যাও আর পিসা যাও নিজেকে অস্তিত্ব ফিলিং করে দাও আমার কাছে দিন দামি আমার কাছে দিন দামি দিনের জন্য জায়গা যাও দিনের জন্য নিজেকে শেষ করা দাও দিনের জন্য নিজেকে চুল টুকা করে দাও দিনের জন্য নিজেকে তুই যকুয়া করো তুই বাপ এক বাপ আর এক সন্তান সৃষ্টির ভিতরে আল্লাহ তুই এক বাপ আর এক দাকার সাথে সোমিয়ারাইফা সরাসরি দিন দামি আমার কাছে দিন দামি দামি দিন দামি দিন দিন দামি আল্লাহ দিন দামি এই জন্য টুল টুকরা হয়ে যাও পারো নাই আমার কাছে দিন দামি তোমার তুল টুকরা হওয়া আমার কাছে কোনো নাই হয়ে যাও দুই টুকরা কিছু আসে যায় না আমার কাছে দিন দামি দিনের জন্য দুই টুকরা টিকলাম না দিনের বাইরে দুই টুকরা দিনের জন্য দুই টুকরা দিনের জন্য দুই টুকরা ইয়ার ইয়ার একটা আমার শহীদ ভিতরে এনার্জিও নেই কালকে রাত্র দুইটায় ফেক পরশু আমি আসছি পটুয়াখালীর থেকে বারোবার গাড়ি পাল্টা একবার পারি আমি পদটা ফাঁকলায় যাওয়া আসা আপনাদের এখানেও করছি ওয়াদার উপরে রেজা আসতাম না এনার্জি নাই দাবি আপনাদেরকে একটু দেখাই যে দামি এই জন্য এজন্য দুই টুকা হয়ে যাও পারো নাই ছুরি তুলতেছে বলে পারা নাই দিন দাম দিন দম ইব্রাহিম আলাহ ইসলাম ইসমাইল সাত বছরের ছেলে নিয়া জিতেছে জানেন না আমার ঈদ কি এখনই তো ছুরি চলবে তারপরে কি হবে দুনিয়ার থেকে বিচ্ছেদ করবে জান্নাত দুনিয়ার থেকে জান্নাত উত্তম চলবে তারপরে কি হবে আপনার থেকে বিচ্ছেদ ঘটবে আল্লাহ মিলবে আপনার দুজনের থেকে আল্লাহ উত্তম ঈদের আজকে আমার ঈদের কি ঈদের দিন কেন একটু পরেই ছুরি চলবে দুনিয়ার থেকে বিচ্ছেদ ঘটবে জান্নাত মিলবে দুনিয়ার থেকে কেনার উত্তম একটু পরই ছুরি চলবে আপনার থেকে আর আম্মার থেকে বিচ্ছেদ করবে আল্লাহ মিলবে আপনাদের দুজনের থেকে আল্লাহ উত্তম দিদা আজকে আমার দিক আমি খুশি করতে করতে নাচতে নাচতে গেয়েছি বিন দাবি শেষ বয়সের ছেলে শেষ বয়সের স্বপ্ন কয়েকটা দিন অতিবাহিত হয়েছে কোন জায়গায় আর দাগায় রাতে দেখি ওই জমিনে রেখা আসো যে জমিনে গাছ উৎপন্নের ক্ষমতা রাখে না আবার বলছে রাইকা ওখানে এক রাত্র থাকতে পারবে না এক ঘণ্ট থাকতে পারবে না রাখবো আর বিরোধ আসতে সে আস্তে সে আস্তে সে আস্তে সে জিবলী লালের সাম রাহবর এক দুটোর শিশু এক আর নিয়ে আসতেছে খালিল্লাহ যে জায়গায় রাখা ওই জায়গায় রাখতে বলে মুখে কথাও বলতে পারবে না মুখে তালা কথা বলা চলবে না ইশারায় বলবা যা বলবা না আল্লাহর হুকুম সটে বলতেছি ইশারায় দেখেন আল্লাহ রুকুম বলে ঠিক আছে তাইলে যেতে পারেন ইদান্লা ইভাগিয়ে না এখন আল্লাহ আমাদেরকে ধ্বংস করবে না জান মাহবুবের কিভাবে নাই মোহাম্মুহারে হিসলাম আর প্রশংসা আমার প্রশংসা করতে করতে যেরকম শেষ করা যাবে না মোহাম্মদ রসুল্লাহ প্রশংসা করে শেষ করতে পারবে না কিংসা করবে প্রশংসার যেরকম নেহায়া নেই এরকম তার বলে তার আছে আমি বলবো সে জানি নাকি আল্লাহর হাবিবের প্রশংসার কোন এতে নাই যেরকম আল্লাহর এতে নাই এরকম হাবিবেরও এতে জীবনে তো আমি প্রশংসা করবো আল্লাহ বলতে শুধু আমার চাদার গলায় ছুরি চলে আমার আব্বার গলায় ছুরি চলে গেছে না আব্বার গলায় ছুরি চলুক না চলে চলুক তিন দামি আল্লাহ দামি ছুরি চলা দামি না চলে চলুক আবদুল্লার গলায় ছুরি চলতে না চলে যাবে জানেন আপনারা জানেন জানেন চিতা জানেন চুরি চলছে আমার এতটা ছেলে দেয় একটা কে আমি রাস্তায় যাতে যতবার নাম উঠায় ততবারই আব্দুল্লাহ নাম দায় মক্কা আবুল তালে আব্দুল মুক্তালে মিয়া চলছে আব্দুল্লাহ দব করবে চিকর বাহির হয়ে গেছে আমি বলবো কোরআকার কেন আড়স পর্যন্ত চিকার বাহির হয়ে গেছে আড়স পর্যন্ত সবাই চিকর বাহির হয়েছে কি মুক্তালের পরিচিত কপালে সাইগিদুলাম্বিয়া জল কপালে সাইগিদুলাম দিয়া নূর নিয়ে পয়দা হয়েছে হবে এ তব হয়ে যাবে কোরআশ বলতেছে কি আব্দুল মুক্তালের কোন দায়ের করতে চাই তোমার এই পূর্ণ করোনা আব্বার পা ধরতেছে আব্বা এই পূর্ণ চালু করেন না বইয়ের পায়ে ধরতেছে আব্বা এই পূর্ণ চালু করেন না আব্দুল মুতালের কাছে মত না চলতে দাবা করবো আমি কারণে ওয়ালার উপর থেকে বসা তামাশা দেখতে ছিল আমি চলতে যদি হুল্লা তাহলে তো সরায় আর জবা করাই দেখো ওইখানে এক বা যথেষ্ট এইখানে শত হুল দিয়া যথেষ্ট করব একদম্বা দিয়া না ইসমাইলের জবা তো এক বা শুধু যাবো না কি বলেন ওরা কি বলে এক ঠিক না আর এইখানে এক ডুম্বা যাতে হবে না এক না তিন না চার না পাঁচ না দশ না বিশ না তিরিশ না চল্লিশ না পঞ্চাশ না ষাট না সত্তর না আশি না নব্বই না চলবে না তো আমি একশো পর্যন্ত যাব পরে ফেরা এই ছুরির নিচে একদম আসবে না একশো উঠ আসবে একশো আসবে না আসে না একশো উঠ একশো এই জন্য আল্লাহ হাবিজ করছে আমি আমি তুই কবি হাইনের সন্তান মেরে ভাইও মেরে মেত আজিব আব্বা বলে তিন দামি ছুরি চলে চলু সেটা করো হোস্ত ওরে কারুম তুমি আল্লাহ নবী বলে আল্লাহ কারোর জন্য কারোর জন্য এসতেকবারে আসবে না আমার জন্য আল্লাহ এসে আসবে আমি যখন জান্নাতে ঢুকতে যাবো তো আমার আল্লাহ চলে আসবে আল্লাহ আমরা যে একটি ফিরতে দরছি আপনার এসতেক বলে শুধু আল্লাহ আসবে আমরা আল্লাহ রক বলতেছে না দাদা শুধু আমার না তোমাদের এসতেক বলে অঙ্গটা আল্লাহ চলে আসবে তক বিলু নি ও রি উন্নতি বিনুড়ি ও উন্নতি রপি আমার সব আমার উন্মতো জন্নতার চিন্ন না কারো স্তিক বলে আমার আমার করবে উন্মা তুমি আজকে ফুড়া যেত তুমি আজকে নবীর শান ভুলা যেত আজকে তুমি নবীর নদীর সাম ভিড়া যেত নদীর মতব্য ভিড়া যেত নবীর মতো তুরুপাড়া ভুলে যেত নদীর চেহারা কে ভিড়া যেত মতো হাসা ভুলা যেত মতো সুসাদ ভুলে যেত মতো লেবাস ভুলে যেত মতো বর্ষা মতো মতো আমাদেরকে নাই কোথাও বলে নেয়েরে দু দেখেন উঠে গুলা তো লিপিবদ্ধ আছে এক তোয়ার ভিতরে উন্মত কে বলেন না এক তোয়া সমু তোয় উমত কে শরিক করতেন উন্মত ভুলা যে মোহাম্মদুল্লাহ চোখের পানি ফিরে আসতে আম্মাজানিজ্ঞাস করতে আপনি চোখের পানি কেন করতে হতে কোনো দিন এই রুটি খায়া দেখে নাই আমার সামনে থেকে সব আমি এই রুটি কখনো বক্ষণ করতে পারবো না আমার স্বামীর দিকে সরাও মোহাম্মদা এই রুটির ভিতরে কখনো হাত দিয়ে দেয় জীবনে কখনো নৌকত আসে নাই এই রুটি হাতে দুই সালন নিয়ে হচ্ছে দুই সালন এক সালনকে সরা বলতে সরাই দাও বলতে কেন বলে উলনকে এক জায়গায় জমা করেন নেতেন যাকে আল্লাহ বলতেন সোনার বানাই দিব সোনার নিচে হুইল লাগাই দিব হুইল হাতে আপনার ছড়িয়ে দিয়া দিব আপনি কি সারা করবেন আপনার কি সারা বলবে আপনার কি সারায় হবে আপনি কিরকম মানে কিন্তু হচ্ছে না না না আমি অল্প আল্লাহ খবর করবো আমি চাইনা অল্প কয়েকদিনের জন্য আমি চাইনা চাইনা চাইনা চাইনা আখেলা আমি তো আখেরাসাই দুনিয়া চাইনা চাইনা চাইনা চাইনা তোমার জন্য ন্যায় ন্যায় আমার জন্য ন্যায় ন্যায় আজকে করতে রবি আয়সা রবি সবচেয়ে কষ্টের চিন্তা বলেন আমি দেখেন তিন আল্লাহর কাছে দামি সবচেয়ে কষ্টের দিনটা বলেন বলে আয়সা চোখে পানি চলে আসবে মায়ের খেয়া চোখের পানি আসে আজকে চোখে পানি চলে আসবে সেদিন মার্কিন আপনার আমার কন্ট্রোল নেই এটা কন্ট্রোলের বাহিরে এই রক্ত বাহিন হইতে কিন্তু পানি বাহির হয় নাই কেননা দুনিয়া জানে যদি ওইখানে পানি বাহির হতো তাই দুনিয়ায় কেন পণ্য আসতো আগে থেকে আপনাদেরকে মেরে রেস্তর কাতে জিবরি রায় তামাই জিজ্ঞাসা করতেছে কিনা রব বাকাইয়া আপনার রব টানে আপনি কেন কাটেন তারপরও আমাকে পাঠিয়ে দেওয়ার কাদের কেন তো বল তুমি তো ভাই জানো আমার কান্না কেন আমার কান্না আমার উন্নতের জন্য আমার উন্নত কি হবে কেন আমি তো জান্নার দেখে আসছি আমি তো জাহান্ন দেখে আসছি আমি তো সবকিছু দেখে আসছি আবার দেখছি কোন জাহান্নামে কে যাবে এটাও আমি দেখছি কোন জাহনাতে কে যাবে এটাও আমি দেখছি আমার উন্নতির জন্য আমার চোখের পানি উন্মতের জন্য হাল্লা শিবর পেতে যদি আপনার উন্মত মৃত্যুর এক বছর আগে তবা করে তো আল্লাহ কবান আমরা তো খুব আনন্দ করতে আল্লাহর এক বছর অনেক লম্বা জুগি আমার উপর সভা করতে পারবে না আছে বলতেছে অল বিশাহারি যদি একমাস আগে করে তিরিশ দিন আরেতনা তো অন্ধকার গুটগুটে রাত্রের মতো হবে তিরিশ দিন আগে আমার উপর তবা করতে পারবে না আমার নাম উসফু ছোট উসফু সত্যি মেবরি আমার লোক হুমকি না সকালে বমেন হবে টুপুরে কাপড় ধরা যাবে না হমুক নেই না সাক্ষী চোখের পানি বন্ধ হয় না আবারও কি আমিন একদিন আগে তবা করে তাই কবুল চক্ষু কাঁদে না আজকে তোমার কাছে তার চুটি ভালো লাগে না তার দাঁড়ি ভালো লাগে না তার পোশাক ভালো লাগে না তার মতো খাওয়া ভালো লাগে না তার মতো মালা ভালো লাগে না তার মতো শুয়া ভালো লাগে না চব্বিশ আমার কুমু চড়বে না জিবরি চিবড়ি চিবড়ি চিবড়ি চিবরি আছে পা দিল দিল তাও কাটা উন্নতি উন্নত আল্লাহ কবর করবে কন্যা ভিতরে আসি কারিল এখন আমার উন্মতার যাবে। এখন আমার উন্মত আমি তোমাদেরকে বাতিল হয়ে যায় তাই আমি এটাকে আমি আমার জীবনের মিশন জানা মিশন আমি আল্লাহ হাবিম এর তা আল্লাহ তাইফ করবো এটি আমার জীবনের মিশন রানুষকে তুটি আমার কিছু নাই কোনো আমি তুলা মানুষের করি আমার সাথে লাগানো না হাজিরা না শক্তি না কিচ্ছু নাই আমার কাছে মানুষকে গাছ তুল মর্গা যেটা তোমার নানির পক্ষ থেকে আমি পাই দিন আম্মা জনের নামীর সম্পর্ক ছিল জয়ের সাথে আম্মা জনের নানির সম্পর্ক বলতে হাতির খায়ষা আয়েশা ছিলাম আমি কে এটা জানাইতে গেছিলাম দয়ের করার আমার কটা মান থেকে দূরে কত আয়সা আয়েসা আয়েসা যুবক দেখে আমার পিছিয়ে জায়গায় আমি কি বৈশাখীতে আসা আমার পোকানো হাত দিতে আমাকে চাইতে বাধ্য করতে আবার তোর বাধ্য করতে আজ আবার তোর দিনে আমার পাথর পরিষ্কার হইতে আমার এখন বৈশাখী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 আল্লাহকে চিনি জানতে নই কোন কারো তোরাও আল্লাহকে চিনি জানতে আমি দেখে কি জানি দামী যে চানের দুসন ছিল চাঁদের দুসমন সেই টুকা রহন করছে আর নিজের বাগানের আঙ্গুলের গুচ্ছা ছাদের কাছে দেওয়া হচ্ছে ওই একটু কাছে আগুন আঙ্গুলের গুচ্ছা আঙ্গুলের গুচ্ছা নেওয়া যাও অথচ ওই বাগান মোহাম্মদুল্লাহের ছিল আর <ME> <deltaFi> <riot> <pun> <Onun around> আমার কাছে যার ভিতরে তিন আছে সে দামি যার ভিতরে কি আছে দিন আছে সে দামি যার ভিতরে দিন আছে যে আমার কাছে তিন দামি আর তার ভিতরে তিন আছে সে আল্লাহ কালা হোক আল্লাহ আফ্রিকার কয়ে হোক আল্লাহ অশিক্ষিত কয়ে হোক আল্লাহ সমাজে কোন দাম নাই হয় হোক তাই পশ্চিমে তাই হয় হোক উত্তরে হোক দক্ষিণের হোক সেই জায়গায় হোক না কেন চার ভিতরে তিন আছে আমার কাছে দামি তিন আমার কাছে দামি চার ভিতরে আছে আমার কাছে দামি দামি এবং আল্লার কাছে কে দামি আমার কাছে উঠাউটি করবেন না আমি আপনাদেরকে লম্বা জানবো না ইনশাল্লাহ নামাজ হবে নামাজের পরে ইনশাল্লাহ আমরা ফিরা আমি আমার সীমানায় চলে আসছি আমি জানি আমি জানি অল্প বিল আপনারা বুঝবেন এই জন্য মেরে দত্ত আর যার কাছে সে আল্লাহ দামি দামি দামি দামি দামি কিরকম দামি কিরকম দামি কিরকম দামি আলদার কাছে শেয়ালদার কাছে এরকম দামি যাচ্ছে গামসার কেউ নাই না এই আমি যদি তিন ছাড়াই দাম হত সমস্ত নবী সবচেয়ে ঠিক না হাল চা শীদ উল্লি কার চা শুর চ হবকে হর্ষ উঠে হর্ষে আমার বন্ধুর কাছে আর আসবে আমার এটা আর সহ্য হয়ে না এইবার আমার বন্ধু আর আমি যাও সর ঠিক না তুমি নাই সর তোমাকে সরাই দিব আমি থাকবো আমার বন্ধু থাকবে সপ্তাহ দশটা নিয়ে মা না হ্যাঁ আমার বন্ধু ধরবে আমি আমার বন্ধুকে আমি দেখাইতে চাই তো কিন্তু আমি পাশে বৈশা দেখাব দেখায় নন্দির মেরে ভাই ও যার ভিতরে দিন আসে সে দামি দিন দামি আর যার ভিতরে দিন আছে সে দামে ওনার কাছে চাকার কাছে নাই চাচা দামি না খাবারের কাছে আছে কিন্তু চাচা কথা নাই চা দামি না ঠিক না তিন আছে জিনিসের মাধ্যমে মানুষের ভিতরে দিন আসে ওই জিনিস দামি এই জন্য একই কোরআন আল্লাহ মুসা কে বললেন ইন্নী তুমি बिस्मिल्लाह मनुष्य के बाहर कराया मनुष्य के गुणों द्वारा ज्ञान के कठिन गुरुदेव सत्य के पुत्रों के भक्ति में कामोत्पसंत और और न करिल्लात वमा अलना इल्लात वमा अलना इल्लात हम बिह अल तवरबहु पति अपने शोम रमास्तु आल्लात करनी सदा हकी हम तक वहु कर অন্য সমগ্র মানবৃষ্টি সমগ্র আপনি দেন। তখন বয়স দিলেন কতটুকু তিসাট্টি বছর ঠিক না সময় এই কথা চন্দা কাহা গেল মোবাইল বেলা বন্ধ করে মোবাইল ছিলাম আমি দিতাম যদি এত না দেন তো কম সে কম অন্য ছিল নূর্তের বয়স শাহরু এক সকাল একশো সে যাত্রা অতিক্রম করতেন এক সিয়ালে একস্টে যাত্রা অতিক্রম করতেন এক লিখেন তারা নাইনের মতো লস্কর আমার দামি তুমি সবচেয়ে দামি দাঁড় আর সমস্ত নবীদের দ্বারা আমি সমস্ত নদীদের মেহান কিন্তু নদী ব্যক্তি তো কাউকে এই মেহান্নই নাই কিন্তু এইখানে এইটা আমি আমার সুন্দরকে পাল্টায় যেরকম আমার অংশকে আমি বাহির করেছি সমগ্র জগতের জন্য যেরকম আমার অনু আমার কাছে নির্বাচিত এরকম আমার বন্ধুত্ব পর্যন্ত আমার কাছে ওই মেহানের জন্য নির্বাচিত আমার বন্ধু নির্বাচিত নির্বাচিত দলিল কোরআনে দলিল আছে এজন্য আল্লাহ আমাদেরকে চারটা পুরস্কার দিয়েছেন চারটা কোন উন্মতকে পুরস্কার আল্লাহ দেন নাই প্রথম পুরস্কার প্রথম প্রথম হুয়াজা খুম আল্লাহ আমাদেরকে নির্বাচিত করতেন ইব্রাহিম আলাহ ইসলামের ব্যাপারে কোরআন ইজা হুয়াডা হু ইতিম ইলা সেরাতিম মুস্তাকিম যেরকম ইব্রাহিম আলাহ ইসলামকে আল্লাহ নির্বাচিত করতেন ওই সব আমাদের জন্য ব্যবহার করতেন হু আজ আল্লাহ আমাদেরকে নির্বাচিত করতেন সমস্ত উন্মতের ভিতর টিকা সমগ্র মানব গোষ্ঠীর টিকা যখন আল্লাহ আখরা আদম আছেন তখন আল্লাহ পয়সা পাইসা আমাদেরকে আলাদা করে আর রাইখা দিতেন বাকি যে উন্মত ছিল সমস্ত নবীদের ভিতরে পাইকা দিতেন তুমি কিছু তুমি কিছু তুমি কিছু তুমি কিছু আর আউ আমাদেরকে নির্বাচিত করছেন আমাদেরকে বাহির করতেন আমরা বাহির হই নাই কে বাহির করতেনিজাত মা খার পুখরিজাত মা খারাজনা আমরা বাহির হই নাই আমরা বাহির হই নাই কে বাহির করতে অল্লা অল্লাহ আল্লাহ কেন كانوا لنا من الانسان للناس للناس كيف كيف تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله تتيؤ تتيؤ تتيؤ تتيؤ تتيؤ تتيؤ تتيؤ امه وتكن تفسير ওরা বলতেছি না ওরা বলতেছি না দলিল আছে আমার কাছে এই উন্মত কে মিডিয়া বানাইতে আল্লাহ আক্তার কমদার মধ্যে যেরম নবীরা মিডিয়া ছিল এরকম এই উন্নত মিডিয়া সাক্ষী বানাই আমাদের মাঠে নুআম আসবে কে মাঠে উন্মতদেরকে নিয়ে আল্লাহ জিজ্ঞাসা করবে উন্মতে নুকে ও উন্মতে নু তোমাদের কাছে বাসিরা নদীর আমি নুকে পাঠাই না উন্মত নূ আল ইসলাম বলবে আল্লাহ সাড়ে নয় শত বৎসর আমি এদের ভিতরে দাওয়াত দিচ্ছি এদেরকে আপনার দিকে আহ্বান করছি লাইনা হওয়া না হারা এরা আমাকে চিনে আল্লাহ বলবে নূর সাক্ষী আস সাক্ষী দাও ও হুম্নার মানুষ একটু চলো না আমার লেগা সাক্ষী দাও ও ওই গ্রামের মানুষ ও এই গ্রামের মানুষ চলো না আমার লেগে একটু সাক্ষী দাও চলো নারী তুমি চলো পুরুষ তুমি চলো সাক্ষী দেওয়ার লিগা উপস্থিত থাকা শর্ত এরা আমাদের জমানায় ছিল না এরা কিছুরা সাক্ষী দিবে এক কথায় ওটাও আল্লাহ আমাদেরকে ঠিক হবে তোমরা সাক্ষী দিতে আসছো তুম দলিলের বলে কোরআন কোরআ আপনি তাই আমরা সাক্ষী দিতে তো পারি না আমাদের তো সাক্ষী আপনিই আচ্ছা ঠিক আছে সাক্ষী দিতেছ কিন্তু দ্বিতীয় দলই তোমাদের কাছে তোমাদের বাচ্চা বাচ্চা চকুল চুরাই শুনে দিবে কমে লু সব হাক্কা বক্কা গায়া যাবে আল্লাহ বলবে ঠিক আছে ঠিক তোমরা সাক্ষী বানাইছেন মেরে ভাই আপনার কাছে দামি হইল দিনটার ভিতরে আসে আর আপনার কাছে দামি হইল ওই জিনিস যে জিনিসের মাধ্যমে মানুষের জীবনে দিন আছে সেটা হল মহান সেটা হল কড়া মাথায় মাছ খাওয়া মেঘান্ন জীবনের যেই মেহান করা। উন্মুখকে এক হাতার উপরে খাড়া করা আর উমককে যেই মেহান্নর গ্রামক জন্য গিয়া এই কথা বলতেন ফলিউব্লিব সাহিব বিন্দু তোমাদের ভিতরে যারা উপস্থিত অনুপস্থিত পর্যন্ত আলো আমতের দিন আমার দিন থেকে জিজ্ঞাসা করবে আর তু আন্নি তোমরা আমার পক্ষ থেকে পৌঁছাইতে থাক আমরা তোমাদের উপরে রকমের চ্যানেলতে আমার পক্ষ থেকে তোমরা পৌঁছেতে থাক আমার পক্ষ থেকে তোমরা সিন্মা গাড়িকে আদায় করতে থাকো এই জন্য বেরোচ্ আমি পচা আসছি চলে আসছি আমার কাছে দামি কে দামি কি দামি আল্লাহ কত দামি দিন আল্লাহ কত দামি দান আল্লাহ কত দামি ও মেহন্না যেই মেহন্না ফরবাদাল দড়া ধরা ঠিক না বসত না পানির উপরে বি ছা کے ও তাড় পাহাড় কে যে ওর অনারা যে সমুদ্র নদী গুলা প্রারা ওই যে জল মিলকিয়াত আকাশ লু মি তীবন الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديه وما خلفهم ولا يحيطون بشي من علمه إلا بما شاء وسي كرسيه السماوات والأرض وهو العديد الحكيم وإذا وهو العديد العظيم وتعول عي الله هو الله الذي لا إله إلا هو عالم الغير والشهادة الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المعيد العظيم جفدر المتكبر وتعطي الله ويا الله قل وهو الله أحد الله الظمّت لم يلد ولم يولد ولم يكلّه كتوة محَد اتهلوا اي الله اي الله اي الله اي الله اي الله الذي رحمن الذي رحيم الذي ملك الذي قدود الذي تلاح الذي مؤمن الذي محيم الذي عديد الذي جبّال الذي متكبر الذي مؤمن الذي محيمل العزيز الجبار المتكبر خالق الباري المصبر الغفار الغفار الرزاق الفتاق العليم الطابر الباديث القافض الرافع المئز المدل سميع ض الحكم التيذウ الخبير عليم العظيم الغفور الشكور العريك الكبير حبيض اللقيبي الحسيب الجليل الكريم الرقض الواجيب واسع الحكيم الواجيد المجيد الباعد الشهاب هفّ الوئيد القبيد المتين واليّ الحميد مؤصي المغضي المعيد المحي المميد الحي والديوم الواجد المااجد الوأحد اهد الثماذد فاطر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباقل الوالي المتوالي البر التواب المجتم والأفو والرؤوث مالك الملكي الجلال والإطهام المقصد والجام والمليك والمغني المالي الثار النافع النور الحدي البدي والباقي الوالث والرشيد والصبور جل جلال ولله الأسمع والغسنى قد وضع اتوهل الله ঐ الله বলে আল্লাহ الله হলেন আল্লাহ বলি হলেন الله বলি হলেন আল্লাহ ও ইয়া আল্লাহ 3 দাকা ও ইয়া আল্লাহ 3 দাকা ও কদম আল্লাহ দামি ও কদম দামি ও কদম িয়া আমার জন্য এক জায়গায় একত্রিত হইল আমার জন্য আমার জন্য আমাদের সবার জন্য আল্লাহর ভালোবাসা ওয়াজি ভয়া গেছে বলেন না আল্লাহ আল্লাহর জন্য মূর্তি এখানে পুরো পুতুলা নাই আছে দেন আছে ল্যান আছে কিচ্ছু নাই আল্লাহর জন্য এই জন্য মেরে রয়ে তো আল্লাহর কাছে দামি কি কে দামি আল্লাহর কাছে দামি তিন আল্লাহর কাছে দামি যার ভিতরে আছে তিন দশ আল্লাহর কাছে দামি ওই ব্যক্তি যে মেহান্নের মাঝে মানুষের ভিতরে দিন আসে এটা হলো আল্লাহর দিকে যে ডাকবে তার ভিতরে আসবে যে আল্লাহর নবীর দিকে তার ভিতরে এই জন্য আমি বলি দুই জিনিস জরুরি এছাড়া দিন আসবে না মহাব্বত জরুরি এর্তে বাও জরুরি মহাব্বত জরুরি এর্তে বা জরুরি শুধু মোহাব্বত থাকলে চলবে না শুধু এর্তে থাকলে চলবে না হাবিমের মহাব্বত লাগবে হাবিমের এর্তে বাও লাগবে আবার হাবিমের মহাব্বতের দিকে আর এর্তেবার দিকে ও একটু আগে মাদ্রাসায় বইলে আসছিলাম খিদা লাগলে ঠিক না খিদার খিদার চাহিদা পানিও তো লাগবো আর যদি শুধু পানি খাই খিদা শেষ হইব খাইতে হইব ঠিক না আর পিপাসা লাগলে শুধু পানি ঠিক না খাওয়ান লাগবো না ঠিক না খাওয়ার চাহিদা কি দুটা পানিও খানও ঠিক না পানিও খানও মোহাম্মদ রসুল সোমা চাহিদা এইখানে তিনটা দুটা না মহব্ব চাহিদা এত চাহিদা আর মহব্বত এত দিকে টাকাও চাহিদা মহব্বত চাহিদা কিরণ ভালোবাসো সবাই চেয়ে স্ত্রী পুত্র সবাই চেয়ে বেশি কিন্তু তোমার নিজের দিকা এটা চেয়ে বেশি না আমার জানের বেশি না এখনো হয় না মোহাম্মদ কতক্ষণ পরে কে আমার চানের চৌবেশীন আল্লাহ এখন ঠিক আছে এখন আমার চানের চব্বিশ আমার চানের চব্বিশ চান খাপে খাপুক মোহাম্মদ রসুলের পূর্ণ দুনিয়ার জিন্দা হওয়ার জন্য আমার মতো মানুষের যদি চান শত লাগে তারপর আমি শূন্য আমি ধন্য পুরো আমি পাখি মাইনার গেলাম পাখি এই জন্য মোহাম্মদুল্লাহার এক শূন্যের জন্য জান পাখি রাখা গেছে জানি কেন এক শূন্যতের পাল্লায় সমগ্র আকাশ সমগ্র জমির একদিন ধরে যা আছে সমস্ত মখরু খারেফ পাল্লায় রাখলে শূন্যতের পাল্লা ভারী হবে পাল্লা বাড়ি হবে এক তুন পাবলা শোনস্ত আকাশ জোর লম্বা পাশ আল্লাহ ব্যক্তি তো কেউ জানে না ইহারা কেউ জানে না ওলা নদী জুম্মুরসাল কোন জানে না ওলা মালাকুল মু পাঁচশো বৎসরের রাস্তা প্রথম আকাশ তৃতীয়টার সামনে এই মাঠের ভিতরে ফুটবলটা যতটুকু ছোট প্রথম আকাশ তৃতীয়টার সামনে এরকম ছোট ক্যাটারিকে কুল্লু সিনেমা হওয়ার এরকম প্রত্যেক আকাশ দ্বিতীয়টার সামনে এরকম ছোট সমগ্র আকাশ যদি এক পাল্লায় রাখা হয় লৌ কলম যদি এক পাল্লা রাখা হয় আরস কুল্তি যদি এক পাল্লা রাখা হয় সমস্ত জমিন যদি এক পাল্লা রাখা হয় আর মোহাম্মদ রসুরুল্লাহ সুরতকে যদি এক পাল্লায় রাখা হয় তো সুন্নতের পাল্লা বাড়ি হবে ও তুমি জানুনা তুমি কালুম তুমি চিরোনায় তুমি কালুম তুমি চানুড়া তোমার মধ্যে তোমার জন্য কিনে আসবে তোমাকে তোমাকে তুমি জানো না যদি জানতো তুমি জানত যদি জানত তুমি জানতের মোকাবেলায় তুমি শতবার জান দিতা প্রবর্তা সৌটা সত্তা শ্রদ্ধা শ্রদ্ধা সস্তা। আরে বেড়ে দেখা ওই সাহাবি ওই সাহাবি ওই সাহাবি লম্বা কাহিনী আমি লম্বা কাহিনী খিজবো না সাহাবিকে বলতে শুধু এতটুকু বলো টুক এতটুক এতটুক বলো যে তোমার নদী যদি তোমার জায়গায় দিতে বলতে এটাও সম্ভব না বলতে চাই আমার কপালে একটা চুমা রা বলতে এটাও সম্ভব না কপালে চুমা লাগাও কে আমাদের হাবি কে আমাদের নদী কে আমাদের রসুন কে আমাদের আল্লাহ আমাদেরকে কোন নবী দিতেন কোন রসুল দিতেন আউ আমাদেরকে দিতেন কি এটা ফের প্রস্তব বর্ণনা করা করা যাবে না ওই কদম ওই কদম ওই কদম এই জন্য বলতেছিলাম প্রত্যেকে কই বাইরে গেলাম এই জন্য বলতেছিলাম শুধু মোহাম্মত হলে চলবে না মোহাম্মতের সাথে একতেবা লাগবে শুধু মোহাম্মত আর হলে চলবে না মোহাম্মদুল রসমুল্লাহ শূন্যতের উপরে উঠানের জন্য ত্রমণ মালের লাগবে বাজি এই জন্য আসে আপনারা কিতাব খোলেন কিতাব কিনেন পুরা দেখেন খোতাবুল রসুল আল্লা রসুলের খোদবা পাঁচশো আটত্তরটা ফোটগুলো করতে ওইখানে আসবে এক জমানা আসবে আমার শূন্যুল ভুলা যাবে আমার শূন্য দুনিয়া মানুষে হিসকালিয়ার মজা করবে আমার শূন্য হবে আমার শূন্য চিহ্নিত হবে আমার শূন্য অবহেলিত হবে ওই সময় তোমরা কি করবে তোমাদেরকে যেন কেউ বিরত না রাখে তোমরা কি করবে আলুম না শুনান তোমাদের কাজ হইল আমার সুন্দর মানুষকে শেখানো আমার সুন্দরের দিকে দাবার দেওয়া এই জন্য খাদা খিদা তো মিলবে দুই জিনিস হইলে এক পানীয় খাদ্য হইলে কি না মিলবে আর মোহাম্মদ রফুল্লাহার এস্ট কুড়া হবে যখন মোহাম্মত করবে আর মানবে আর মুহাম্মদুর রসুরুল্লাহ সুনতের দিকে ডাকবে মোহাম্মদের দিকে লম্বা দিতে পরিবেশ দিতে আল্লাহ নবী দোয়ার মাধ্যমে আমাদেরকে কবুল করা আমাদেরকে কবুল করাই ওই কাজের জন্য সেই কাজ আল্লাহ নবীরা করত अगर कथा यदि बुजायसा थाके मेरे दोस्तों आपने यदि बोले मैं आपको दिखाई देती समाज चला जावे लंबा हो जावे अल्लाह के अल्लाह के पावर रास्ता होने करते तमन शाह अतफादा इला रबीही तमन शाह अतफादा इला रबीही सबीला तमन शाह अन यस्तखत अतफादा इला কারের আছে বিভিন্ন বসবাদের আছে সর্বদিকে আল্লাহর দিকে পৌঁছানোর রাস্তা কিন্তু আল্লাহ নিজের বন্ধুর জন্য কোন রাস্তা নির্বাচিত করতেছে এটা আল্লাহ কোরআনে লেখাইতে চাইতেছে বিভিন্ন নিয়ম আছে বিভিন্ন কানুন আছে কিন্তু আপনার জন্য আমি যে রাস্তা নির্বাচিত করতে ওটা হইল আপনি বলেছেন হা দিহি থা বলে নেয় কিন্তু কাকে বুঝাইতে চাইতেছেন আর যদি বলি হা দিহি হা তাহলে নির্দিষ্ট হয়ে গেল ছবি এটা নাকেরা এটা উম নাকেরা ছবি হা দিবি আমার রাস্তা আবার হা তো নাকেরা হা দিবি এটা কাবিল মজাক আল্লাহ মুয়ান্না সিয়া আসছে কেন কেন কেন ভিতরে লুৎফও আছে এই রাস্তার ভিতরে মজাও আছে মহান নাচ বোঝেন হ্যাঁ মা বন্ধুর কাছে গেলে মজা পায় না হ্যাঁ এখন লোকের করকচ চলে আমার রাস্তা লম্বা সস্তির লম্বা বিতরণীতে পারবো না সবী এটা আমার রাস্তা সবই সদিএলি এটুকুই যথেষ্ট ছিল কিন্তু তারিখ করে দিতে আমার আমার আমার রাস্তা আমার কি রপ্নের রাস্তা কি রাস্তা কি রকমের রাস্তা দিকে দেখা সাথে চালু চূড়া দেওয়া অন্য সাথে সম্পর্ক চুড়া দেওয়া অলস পরিচয় চুড়া দেওয়া আউলার সামনে এই চুল চোখে পানি আসতে মুক্ত যখন নাকি হইতে কম্বলের থেকে বহিল ছিল চোখে পানি না চোখে পানি বলতে আপনার চোখে পানি কেন ওই ফেরেসটা ফেলে গেছে আঙ্গির আঙ্গুর আনবির আনবির না সব মূর্তি পূজারি আমি কাকে ডাকবো কেউ কাকে সারা দিবে আম্মা যান আমি তো আবহাওয়ালা জানি আপনি সর্বপ্রথম দাওয়াত ওরা অংরে মু আমি সর্বপ্রথম কবুল কে নে আমাকে দাওয়াত দেন আপনি টিককে ঠান্ডা করেন আপনার টু পান আমার সহ্য হয় না মেরে ভাই মেরে ভাইও ওই রাস্তা তোমার আর আমা তোমার ইচ্ছা আমি আমার কে অনুসরণ করবে আরো আজম আরো আজম আপনি দুনিয়ার সেই কোনো প্রান্তে হোক আর মোহাম্মদুর রসুল্লাহ এক পূরণ হবে তিনটা দিয়া মোহাম্মদুর রসুল্লাহ এক হবে তিনটা দিয়া শুনি এত মোহ আর এতবার মোহাফতের দিকে যাওয়ার চার পিছনেকে গাউন লাগাবে চার পিছনে কে মাল ছেলাম আগুন দেখা বললে যাই সহায়দ আল ইসলাম নবী শ্বশুর নবী নদী আবার শ্বশুরও দশ বছর খাচ্ছে জীবন ধরা আমার কাছে আছিল তুমি আমার জামাই ধরো লাঠি ডেও লোক বিশালের চামের হাতে যে লাঠি ছিল এটা কিন্তু শহরের চলের লাঠি রাস্তায় আগুন দেখা যায় আগুন আগুন আগুন দেখা যায় আত্মি দিহা বিয় কু তখন ওই জন্য আমি মাঝে মাঝে বলি আরে গ্রাম পরিবার মানুষ তুমি তো মূলত কালী মুল্লা কালী মুখনা আরে মাথা জুলেই গেছেন বুঝা না না বুঝা হচ্ছা বাচ্চা কালী মুল্লা আমার কাছে তুই তো আলফা রিজা আল্লাহ আমার মাঝে দূরত্ব হলো সত্তর হাজার পর্দা কুল্লা রিজাফ আলফা সানা প্রত্যেক পর্দা এক বছরের রাস্তা এই জন্য বলি যুবক তুমি তোমার দাম চানো না ও বৃদ্ধ তুমি তোমার কাম জানো না যুবক যদি তোমার কাম জানতো যুবক কোনতো না বৃদ্ধ যদি কাম টানত কোনোদিন রাত্রে গুমের টিকা উঠা ছাড়তো না আর আগের মতো নাই হাতে শক্তি নাই কমরে শক্তি নাই পায়ে শক্তি নাই সব হারায় ক্ষেত্রে রোডে কাছে সব জায়গায় সব হারায়া। সন্ধ্য হয়ে গেছি এখন স্ত্রীও পাশে জায়গা দেয় না বাচ্চারও ভালো ব্যবহার করে না দিচ্ছ না আবু হোড়ারা বলে যদি এতটুকু কথা বলে তো খোদার কথন ওই বৃদ্ধ চালনা ওই দুয়ার বদলায় এরকম নিষ্পাস করেন যেরকম তার মা আজকে তাকে জড় তুমি যদি তোমার দাম জানত রাত্রে উঠার টিকা তুমি কোনোদিন বিরত থাকত না ও যুবক তুই যুদ্ধ দাম জান কোনদিন চেষ্টার টিকা দূরে সরছিসা যুবক যখন চেষ্টায় যায় তখন তাকে চারটার সার্টিফিকেট দেয় ও যখন সে হাদি সে কুড়তিয়া আহাদ কুদা এই হাদিসের যদি এক না পান তো আহ কুদ সিয়া ইনিয়া একটা ভিতরে দেখান যদি একটার ভিতরে না পাইলেন কুদ সিয়া এক যুবক যখন শেষ সব কিছু আজলাহু মাজ সবকিছু বিসর্জনতি পায়ে মাথা দিতে আল্লাহ বলে শোন শোন সত্য তো সত্য শোনা টিকা আমি ফেরেস্তাদের উপরে গৌরব করি প্রথম সার্টিফিকেট ফেরেস্তাদের উপরে গৌরব কি ফের উপরে গৌরব দ্বিতীয় সার্টিফিকেট হবদি হাক্ষুবকাল বন্ধ সার্টিফিকট দিয়ে আপনি মাথা রাখা। আমি কেমনে বুঝাবো এই জন্য কেউ একে সরাইতে পারতো না ও যুবক তুই যদি জানতে তোর কাম কত তাহলে তোকে বিরত কেউ আনতে পারতো না কেমনে যে বুঝাবো আমরা বলে তোমরা তুমরা থাকো থাক বাহানি আমার পন্দা আমাকে পবিত্র বললো সব আমি পন্দাকে কিন্তু পবিত্র করে নিট অ্যান্ড ক্লিন বানিয়ে দিলাম চুর্থ আলা বলে মহান বললি যা আহ আমি আমার সৃষ্টির ভিতরে তোকে শ্রেষ্ঠত্বের সার্টিফিকেট দিয়া দিলাম পুরু করে আর শ্রেষ্ঠ কেউ নাই ও মেরে দোষ হেমনে না হম সবা তুয় দিলু হুমা হুতারি দিল দিলো শাপু ন যুব তুমি আর সে ছায় অপেক্ষা আমার মাঝে কোন কর্তা থাকবে না বলে অঙ্গল্লাহাম বলে কখন কথা বলবে বলে ইলহুমিয়া স্টুড যখন তারা যাবে ای যখন جه کن যায়। فرده جای الله او باره چی کار ده ار باره ارفع الهجاب بینی و بین عبدی اوار ار بنده ار باگر بارده بوله شو মুসারের সব কথা বলতে তুর পাহাড় লাগতো আমাদের কথা বলতে তুর পাহাড়ের প্রয়োজন নাই মুসারের সব কথা বলতে জুতা খুলতে হইতো আমাদের কথা বলার জন্য জুতা খোলার প্রয়োজন নাই আমাদের নামাজ জুতা পায় দিয়েও হয় যদি জুতার ভিতরে ময়লা না থাকে ঠিক না হাদিস আছে হুদেশন জুতা পায়ে দিয়ে নামাজ পড়ছে আবার জুতা খুঁজা করছেন বোখারি উঠান হাদিস উঠান দেখা লাগবে সময় নির্ধারিত আছে ওই সময় মতো এছাড়া কথা বলতে পারবে না কথার মাপও আছে কতটুক বলতে পারবে আর বেশি না উন্মত এবং জন্য কোন মাপ কাঠি নাই তুমি বলতে থাকো কত বলবা একশো আঘাত করো সহি দুইশো করো সহি তিনশো করো সহি তুমি আর করো না নামাজি কি করে আল্লাহর সাথে কি বলে আরে বলেন না কার পতুয়া আলী রাজি আল্লাহন পটুয়া কার আরেকটা রইল আল্লাহ কথা বলবে ঠিক না আল্লাহ হল্লাহ কালাম ঠিক না কালাম মানে বুঝেন এটা আলী শব্দ আল্লাহর কথা কার কথা কে কথা কইতেছে আলহামদুলিল্লাহ হিরবিল আলামিন কে কথা কইতেছে আর রসনা রহিম কে কথা কহিতেছে মালিকদিন কে কথা বলতেছে إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضلين كرفت <تصفيق> <الإجلامين>. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين كرفت قل أعوذ برب الناس ملك الناس কথা এই দুধের শিশু এখন পর্যন্ত বালে হয় নাই এর জন্য উঁচু শর্ত না এর গায়ে যদি তো পেশাবো দেয়না দেয় তো পাপ শর্ত না রুপিয়াল কালাম আন ছবি হাতটা যাবলুক বালের নামের বাচ্চা যতক্ষণ পর্যন্ত বালের না হয় একটিটা কলম উঠানো এ যদি সুরায় না আলাম যদি শুরু করে আর যদি আট বছরে আমাদের মাদ্রাসায় বছরে আপে যায় দশ বছরে আপে যায় না হয় না যদি এগারো বছরে ছেলে এখনো পালে হয় নাই এখনো তার খাতা সে যদি করতে শুরু করে ধুলায় পা টিকা শুরু করতে না পর্যন্ত কোড়া ফেলতে ছয় আবার শুরু করছে তো আল্লাহ এই কথা বলবে না কেউ বাচ্চা তুই একবার খতম করলি ছয় হাজার ছয়শ আয়াত করলি এই পর্যন্ত আমি তোর কথা কইলাম আর কত কথা কইতে চাস এইবার বন্ধ করস না আল্লাহ না তোর দরকার নাই আবার শুরু করতে আমি কথা বলতে থাকবো তুই করতে করতে ক্লান্ত হয়ে যাবি কিন্তু আমি কথা বলতে বলতে ক্লান্ত না যদি আমার কথা বুঝে আইল তাকে আমার ওই কান্নার চিক যদি আপনাদের দিনে লেগা থাকে তাইলে দামি হইলো তিন দামি হইলো তিন দামি হইলো তিনটা ওই মেহান্নতে মানুষের ভিতরে দিন ভিতরে দিন আসবে ওই মেহান্ন মেহান্ন বিয়া করা ওনার মোহাবতের মেহান্ন ওনার এতবার মেহান্ন ওনার মোহাবতার এতবার দিকে টাকার মেহান্ন ডাকার মেহান্ন এই তিন জিনিস এই ডাকা আল্লাহর দিকে সবচেয়ে দামি এই জন্য মুজা আলাহ ইসলাম বলতেছিল যখন পড়ছে তো তার জুতা খোল খুলছে জুতা আল্লাহ বলতেছে আনা কুটা ل يح إه أ الله لا إها إلا أنا فعبدني بااق الصلاة لري أمي الله أمي الله تفر إ ح فرعون إه الطباء ফেরাউনের কাছে যাও আল্লাহ টুকুরা যাবো আমি সমস্যায় জর্জরিত করব ফেরাউনের কাছে যাও আমি জেনে কিন্তু চলবে না আমি তো কত পেতে পারি না যাইয়া কর্মচাশী আমার বাড়ি হারুনকে আমার লোকে দেয়া দেন অতীত বানায় দেন আল্লাহ বলে এইবার এইবারও যাইতে পারবো না কেন কটার চুটি হিন তুলুন গেলেই আমার করবো সাথে চলো এইবার চলো আমিও আসি কুয়াতেও আছে কুদরত আছে কুয়াট আর কুদরত বুঝেন আল্লাহর সত্যি এবং আল্লাহ কুদরত কুদরত বুঝেন وردك تقول أينما توالو فتم وجه الله جدي كيف أقول الله كدرت كده بيضا انظر إلى الشمس وصوائها انظر إلى البحار وامواجها انظر إلى الجمال ورتفاعها انظر إلى الأرض وإفتتاعها انظر إلى البحار وامواجها كل ذلك يقدر بجلاله وجماله وكماله وألوه وصاله وألوه ومقاله شعب كثير عمر كميسي أكره درسان বহন করতেছে টাকা এক আকাশ তার উচ্চতা টাকা এক সূর্য তার কিরণ টাকা এক সমুদ্র তার তরঙ্গা টাকা এক শ্রমিন আটটা প্রশস্ততা হইল কুমদ আর আমার কুয়ার কুয়োর তল্লার কুয়োর কুয়া ঠিক না চলো চলো টান বলতেছে সব হইলো নগদ কিনবে নগদ কালিমতিনা নিকুলো নিকুল যদি আমার কথা বুঝে তাইলে বলেন হিমত করেন আমার কাছে দামি আল্লা রসুল কে চিনবে ওই মেহেনতের জন্য দাঁড়াইতে হবে আর দুই জায়গার সাথে তাহার লোক চলতে হবে এক হইলো ওই জন্য দাঁড়াইতে হবে আরেক হইল দুই জায়গার সাথে সম্পর্ক দুই জায়গার সাথে আমার সামনে আর এক জায়গা আমার আমার তো আল্লাহর ঘর মসজিদের লোকের তার আলুক জুড়তে ইল্লা মার্কাজ কোনটা ইন্ডা না কোনটা মুবারক খানাটা মসজিদ শিখলাম মসজিদ শিখলাম মসজিদ না আরে মক্কার অনুসরণেই তো মসজিদ মক্কা আল্লাহর ঘর এটা ঘর এটা কি চৌধুরী সাহের ঘর নাকি হ্যাঁ না সরদার সাহেবের ঘর না নোয়াব সাহের ঘর না ব্যবসায়ী সাহের ঘর কার ঘর অন্য অন্য ঘরের লোকের এইজন্য বলতে যারে মসজিদে বেশি আইতে যাইতে দেখো তার তিনদারির সাক্ষী দাও তার ইমানের সাক্ষী দাও যারে সকাল সন্ধ্যা মসজিদে যাইতে দেখো কে আমাদের দিনে পরিপূর্ণ নূরের সুসংবাদ দাও যার পরিপূর্ণ নূর কে আমাদের দিন আসে সে তো বেড়া হুজক একদলকে দেখবে আদিত্য হাতে একদলকে দেখবে দুজক করবো থামো তোমরা তারা কান করে ছিল না কারা কাম করে ছিল না চিনতো না তারা তোমরা তো নিজেদের মানাকে শুনাইবো নামা পর্যাসে তুমার আল্লাহ রসুল বলছে উম্মাতুল হামনা দু আমার উন্মত প্রশংসনিত উম্মত আমার উন্মদ দয়াকি উম্মত হামনা দু আমাদেরকে বলছে আমাদেরকে বলছে না মানি তোমরা যদি পোস্টের হাতের উপরে আসতে আসতে পারো আমার আগুন চিরদিনে নিল হয়ে যাবো কেমনে পারো না কারবার কি হওয়াতে তোমরা পিন্তুকের গতিতে পারো না ছ যদি দীর্ঘ দিতে পারেনা জান্নাত আমি বয়ান করতে আসি না জান্নাত বয়ান করলে রাত্র পাড়ায়গা জান্নাতের দিকে টাক দিতে চাইতেছি না কেননা জান্নাত তুমি বয়ান শুরু করাবে তাহলে তো যুবক পাগল হয়ে যাবো না নারীর পিছনে আবহর যেত এখন যদি সাত সমুদ্রের ভিতরে এখন সব পানি লবণ আসব মধুর মতো মিষ্টি হয়ে যাবে যদি চুলের একটা গোছা আকাশের ভিতরে শুধু হেড়া হারে সমগ্র চপচ টাকুর হাতেরা সমগ্র চপচুর দিয়া ধরা যাবে তার যুবক কুমের দৌড়েছে তোর যুবক হুরুল হুরুল তুললে বৈরেছে আর প্রতিদিন বলতেছে চিকার দিয়া হরুদিন অন্য আমার ফল ফেঁকা গেছে আমার ফল গেছে আমার ফল পড়া পড়া অবস্থায় আমরা চিত্রি স্ত্রী একটু সাবরকার একটু সাবরকার হাতা কেলকা খেলাউলিয়া আমার গুলো এখনই আসতেছে এখন এখন একটু সবুর করে একটু সকালে ওইটা হুড়েরা চিৎকার দেয় হুড়েরা চিৎকার দেয় ওর চৌবা ফাটু ফাটু বুঝো যাটু ফাটু বোঝো ফাটু ফাটু বোঝো যুব হ্যাঁ কাঁচা ঘুমের উঠে ফেরেস তারা লজ্জা পায় আল্লাহ তিরিশ হাজার বছর ঘুমাই তোর তারপর কাঁচা তিরিশ হাজার বছর ঘুম তারপর ঠিক আছে আল্লাহ সে নিচে দিবা। বছরের পরে উঠেবো তো জানা শীতের দিনে সকাল বেলা বেশি লাগে লম্বা রাত তো যা খায় ঘুমাইছে তো তিরিশ হাজার বছর ঘুমাইতো খিদা লাগবো তবু দুনিয়া এত সকাল বেলা নাস্তা করতাম আল্লাহ নিচে যেমন কোন ব্যবস্থা টেবস্থা আছে নাকি রকম আপনার তোমাদের নাস্তা আল্লাহ তু কি খাওয়াইবো চাল পুরী কি চান্নাতের মাসের কর্মী যার কাবাব আর চান্নাতের রুটি ও শুয়ে মুখে পানি করবো জোরে জোরে কদম দিব দফতর খান বিছানো থাকবো গরম গরম রুটি আর গোয়া ফলি যার কাবাবো আর খাওয়া শুরু করবো আমল নাম উঠতে উড়তে চলে আসবো যার চারটা চারটার সামলেন দৈরা করবো হা উমুখ আর সামনের জন্য হাফ উমুখি তা দিয়া আমারটা প্রয়ার একটু আনন্দের জন্য দিতে দিয়া যান তান এরকমই হইব পার করে দিব নাকি কি করবো আজ ছিল আজ ছিল জলদি করত্র জলদি তারা দিয়েছে দুপুরের খানার ঠান্ডা হইতাছে আবার মনে করেন না দুপুরের খানা তিনটার সময় খাওয়াইব না জিজ্ঞাসা ঠিক না ঠিক না হ্যাঁ এসারের খাওয়া হইলো এসার নামাজের আগে আমরা খানাও খাই চুন খেলা এসারের খানা এসারের আগে আর দুপুরের খানা জোহরের আগে জহর এটা হলো শূন্য তো কোবর তাড়াতাড়ি করো দুপুরের খানা ঠান্ডা হইতেছে জিজ্ঞাসা করবো হাসতে হাসতে আল্লাহ কি পাখি যে দাদা চৌরাল চান্না জান্ন স্বর দেবো বসবে গরুর গোস্তু খাইলে বলে গোলক হয় আমি কই জাননাতে সর্বপ্রথম গোলক আল্লাহ করবো গরুর গোস্ত দিয়া। দুনিয়ায় খাইলে গোলক হয় জাননাতে খাইলে গোলক কে হয়ে যাব খুঁজা খেয়েব আট ওপেন হয়ে যাইব ওপেন জন্না কেছে জন্না জন্না বিচরণ আকাল আশিস কোন হসিস চুর দিক থেকে অন্যতুল্লাহ নবী নবী সবাই বলবো না না এরা অন্যত মহান্নয় আল্লাহ আমাদের লেগা সবাই উপরে জানার সারাম করে যে আমরা না ডুকা পর্যন্ত এই জন্য আমার কথা যদি বুঝাইসা থাকে তুই জিনিসের সাথে তার লোক চলতে হবে একটা হইল লেহান্নের উপরে নিজেকে উঠাইতে হবে দুটি লোক দুই জিনিসের সাথে তার লোক চলতে হবে একটা হইল ভর্তু আরেকটা তার লোক চলতে হবে যেখানে সদা সর্বদা কলা কালাল্লা সাথে কালা কালাল্লা কালা কালাল্লাহ ও কালার রসুল কালাল্লা কালাল্লা ও কালার রসুল কালাল্লা ও কালা রসুল একটা আর্জু কি আরজু তোর ঠোটে একটা চুলা দেবু মানে কি জন্য মানে তুই এখন পড়া বাহির হইত তোর মুখে নিঠাস লেগা রয়েছে তোর আমি তো নুরি ভালো মনে যে মুখ কলা কালার রকম পড়াইছে তোম আপনাদেরকে আমি খুঁজে নিতে পারবো না কলা কালার রকুল এতে কি ই পারবে না মারাফুল মোষ পারবে না পারবে না। আর্স পারবে না পারবে তো পারবে এই জন্যই তো বলছে ওরা পা একটা আমি আল্লাহ দ্বিতীয় সাথে বলছেন কালা কালার রসুল কল আল্লাহ ও কলার রসুল হয় যদি দিল থাকতো বাস্তবিক যে মহার্মের পড়ায় আনাতে অর্থে চুড়া দিয়া দিয়েছেন কি মিঠা সেইখানে লাগিয়ে দিয়েছে হারুন রশিদ বলে নাই আমি হারুন রসিদের পিছু থাকবে না সব পিনাশ হয়ে যাবে সব পরিশ্বাস হয়ে যাবে একসাথে টক্কল লাগাতে যাবে না কেন এক ঠোঁটে কালা কালার মিঠা হয়ে যাওয়া আছে একটা কথা মনে ওঠলোর জন্য বলতেছি আপনাদেরকে আমি বুঝাইতে চেয়েছি আমার দোস্ত মনে করেন দূষণ মনে করেন না আবারও বলতেছি আমাদের বড় কাজে আসছে আমরা ছেলে মানা তোর কিছু নাই আমারও কিচ্ছু তুইও যেরোম আমিও এরম ঠিক না তখন লাহ হল ফেরাউন এক হইতো তো ফেরাউনের মতো ব্যক্তিকে আল্লাহ হেদায়েতের চাদর দিয়া জায়গা নিত এই জন্য আপনাকে বলতে দিই কিন্তু বিরুদ্ধে আমি নাকি তৈর সে তৈরি হাত উত্তর এই মজমা লাবান লাভ আল্লাহ কবুল করুক দ্বিতীয় সিদের সাথে বলো চুমক আমি আর কোনদিন ছেলার থেকে দূরে যাবো না যুবকরা বলো হাত উঠে এখন যুবক আর যাদের গাড়ি সাদা তার আর কোন থেকে বিরত থাকবো না ঠিক না তুইটা কি বলবো আল্লাহ কিছুই নাই সব হারায় সব তো আর শিক্ষিত তুই আর ধাক্কা দিচ্ছ না তোর আমি আমি যা শুনলাম দিন দামি দিন দামি দিনের মেহানোর কামি আল্লাহর রসুলের এসকে দামি আল্লাহর এসকে দামি এই আনার জন্য আসুক নদীর মহাব্বত প্রত্যৃত্বে আসুক নদীর অনুসরণ অনুকরণ প্রত্যৃত্বে আসুক এটাকে আমি অনুসরণ অনুকরণকে দুনিয়ায় আনার জন্য অক্ষের থেকে আমি নিয়োগ করলাম যতদিন পর্যন্ত আমি পয়সা থাকবো ততদিন পর্যন্ত আমার চান আমার কি আমি দিলাম এরকম কি আছেন দাঁড়ান তো আমি অফ দিলাম দাঁড়ান দাঁড়ান দাঁড়ান পুরো মজুমা দাঁড়ান দাঁড়ান বাইরে বেল না কেউ তুষ্কির শেষ হয় না দাঁড়ান দেখেন আপনিও দেখেন আপনিও দেখেন আপনি দেখতে চান কোন জায়গায় দাঁড়ালো কোথায় দাঁড়ালো কারা দাঁড়ালো কোন সময় দাঁড়ালো আপনিও দেখেন আর আপনার হাবিবকেও আপনি দেখা দেন আপনি তার ক্ষমতা রাখেন মদিনা পর্যন্ত আমাদের থেকে সমস্ত লুকাউটকে চুল করে দিয়া পর্দাকে সরাই দিয়া মদিনা ওয়ালাকেও আপনি দেখাইতে পারেন আমরা দাঁড়াই বসেন আল্লাহ কবুল করো কেউ উঠবেন না কথা বাহির করতেছে অনেক সময় হয় মজবুর লোন করতে হয় ঠিক আমি মজবুর বাহির করতেছি মেরে ব্যস্ত দ্বিতীয় এই মজবা ট্রিকা কে এরকম আছে আমি আমি আজকে কি বার শনিবার ঠিক না আচ্ছা বলেন আজকে কি বার বুধবার আগামী বুধবার পর্যন্ত আগামী বৃহস্পতিবার পর্যন্ত বুধবার না আজকে বুধ কালকে বৃহস্পতি তারপরে শুক্র তারপরে বৃহস্পতি এই মাহান্নকে শেখার জন্য শেখা দেখবো ভালো হইলে চলবো ভালো না হইলে ফিরোজ চলে আসবো কি কোন দেখতে তো অসুবিধা নেই দেখতে অসুবিধা আছে যদি পালু লাগলো আপনি কাকরায় যায় আমি যাই আমার কপালের মাইরাস তাহলে চলতে তো অসুবিধা নেই ঠিক না কেরকম আসবেন যে আগামী বৃহস্পতিবার পর্যন্ত আমি চিল্লা তিন চিল্লা চল্লিশ দিন অথবা তিন চিল্লার জন্য দাঁড়ানতো ফট দাঁড়া যান চিল্লা তিন চিল্লা পরীক্ষা যারা পরীক্ষা চিল্লা তিন চিল্লা